মানবতা সমাধান আলাইকুম আহমতুল দূরের বসে আছেন আমার সেই প্রিয় ভাই জানাচ্ছি আমরা আপনাদের সামনে আলোচনা করছিলাম ইসলামিক শিক্ষা ব্যবস্থার উপরে ইসলামিক শিক্ষা ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা এত রহমতের বাড়ি ধারা যারা গ্রহণ করেছে ভালো মানুষ হয়েছে এমন ভালো মানুষ হয়েছে তাদের সম্পর্কে বলা হয়েছে আল্লাহ আনহুম ও রাদু তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছে এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট রয়েছে সেই শিক্ষা ধারা সেই পাঠ্যদান সূচি সেই কারিকুলাম ডেভেলপমেন্ট সেই সিলেবাস ডিজাইন কিভাবে হবে আমরা তার উপরে আলোচনা করছি রসুল করিম সাল্লামকে বলা হয়েছিলো যে সমস্ত এলিমেন্ট দিয়ে তার মধ্যে একটা ছিল তালিমুল কিতাব তার মধ্যে একটা ছিল তাজখিয়া একটা ছিল তেলাওয়াত কিতাব হেকমা ছিল আমরা আজকে আর একটা বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সাথে যারা আলোচনায় শরিক হচ্ছেন বিদগ্ধ পন্ডিত বৃন্দ তার মধ্যে আছেন আমার পাশে আছেন আল্লাহ তার রসুল পাঠিয়েছিলেন যে যে ধারাগুলো দিয়ে একটা জেনারেশন তৈরি করা যায় বুদ্ধিবিত্তিক উন্মিলন করা যায় একটা সভ্য সমাজ তৈরি করা যায় একটা সুন্দর হাদা এবং সভ্যতা বিনির্মাণ করা যায় সেই এলিমেন্টগুলোর মধ্যে থেকে পঞ্চম হলো। আমার এক বন্ধু ব্রিটেনের খুব পঞ্চমেন্ট করা যখন কোরআনের আয়াতের কাছে এসেছেন যেখানে বলা হচ্ছে যে ছাত্রদেরকে শিক্ষা দিতে গেলে ইউ আল্লিমুকুমা আলম তাকুন আলামুন যা তোমরা জানো না সেটাকে তোমাদেরকে শেখাতে হবে এই পর্যায়ে যখন এসেছে উনি বলেছেন যে কারিকুলামে এই জিনিসটা তো আমরা চাই যে একটা ক্লাস পড়ার পরে নিজেই আবার চাইবে যে আরেকটা ক্লাস পড়ব মাস্টার ডিগ্রি করার পরে সে আবার চাইবে আমি ডক্টরেট করতে চাইব ডক্টরেট করার পরে সে চাইবে আমি পোস্ট ডক্টরে করব পোস্ট ডক্টরে করার পরে সে চাইব যে আমি ফেলোশিপ নিয়ে প্রফেসারশিপ নিয়ে নেব এবং এমন কি মরণের আগ পর্যন্ত আমি শিখতে উদ্গ্রীব হব এই যে শিক্ষা ব্যবস্থার নীতিটা যদি আমরা প্রণয়ন করতে পারি সে শিক্ষা তো মহান শিক্ষা মহৎ শিক্ষা হবেই আমরা আজকে আমাদের যা তারা জানে না তাকে জানানো হবে বা জানানো হচ্ছে এবং খানে তাদেরকে উদ্গ্রী করা হচ্ছে যা তোমরা জানো না তা তোমরা জানার চেষ্টা করো দিগন্তে তোমরা চলে যাওয়া দিক দিগন্তে কিভাবে দ্বিতীয় হলো হলো যেখানে অক্ষ করতে হবে দাঁড়িয়ে থাকতে হবে যা আছে কোরআন এবং হাদিসে ওটা ওইটাই মানতে হবে নিজেদের সেখানে করার কিছু নাই আল্লাহ এক একক নবী বিশ্বাসের দিকগুলো দুইটার মধ্যে সুন্দরভাবে পার্থক্য করেছেন আগেরটাই বলেছেন রাবু নাই মহামেলের ব্যাপারে আল্লাহ নৈ লাভের জন্য তাও অধিকাংশ ক্ষেত্রে কিন্তু হাজার প্রয়োজন আছে মানুষের সমাজের যে প্রয়োজন আসবে সেই জন্য সেই প্রয়োজন পূরণ করার জন্য শিক্ষা ইসলাম কিন্তু আমাদের দিচ্ছে যেটা পাশ্চাত্য মানে অবাক বিষয়ে চেয়ে থাকে যে আশ্চর্য ব্যাপার ধন্যবাদ আপনাকে আমি আসব যে জ্ঞান দিয়ে সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব প্রমাণিত করেছিলেন সমাজিত হয়েছিলেন আদম আলী হিসালাম সাজদা পেয়ে আদম রান বলেছেন আদমকে স্যাজদা করো কেন আদমকেছিল সবাই কারণ ছিল আদম আলী জানতেন তারা তাকে জানে আর যে জানে না সে কি সমান হতে পারে অন্য আয় বলেছেন বল চকুসমান যার চোখ আছে দৃষ্টি শক্তি আছে সে আর যে অন্ধ সে কি সমান সম্মানিত করেছেন মর্যাদাময় করেছেন যে জানে সেই সম্মানিত আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে জানাটাই মর্যাদা নয় আমল করাটা মর্যাদা আমাদের জানা উচিত আমল করা অবশ্যই মর্যাদা কিন্তু না জানার চেয়ে জানাটাই মর্যাদা কারণ যিনি জানেন তিনি কোনদিন এক সময় আমল করবেন একটা বিশেষ মর্যাদা না জানাটা মহা অপরাধ না আমাকে দূর দাঁড়িয়ে থাকতে হবে না রবা আলম সুরাই সুন্দর করে বলেছেন ফৌকা কুলিদি আলমিন আলিম প্রত্যেক জ্ঞানীর উপর একজন জ্ঞানী রয়েছে তাই নিজে কখনো মহা জ্ঞানী রই চূড়ান্ত জ্ঞান কেবল আল্লাহ কিন্তু মানুষ যতটাই নিজেকে জানতে চেষ্টা করবে জানার জন্য অগ্রগামী করে দেবে যেমন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে বললেন তোমরা যা জানো না তা তোমরা জানার জন্য এর বলতে কি বুঝাতে চাচ্ছেন তিনি আমাদেরকে আলহামদুলিল্লাহ প্রিয় শ্রোতাবৃন্দ সম্মানিত ড আব্দুল সালাম সাহেব তিনি বললেন যে সেই পাশ্চাত্য তারা আজকে কোরআনের কথা শুনে আশ্চর্য বা আশ্চর্য মনে করছেন যে কিভাবে এই নির্দেশনা দেওয়া হয়েছে আসলে আমরা এখানে আরেকটি আমাদের মনে রাখা উচিত যে কোরআন আল্লাহ রাবুল্লা আলামিন এটাকে সীমাবদ্ধ করে রাখেননি শুধু মুসলমানদের জন্য বরং এক জায়গায় আল্লাহ রবুল্লা আলামিন বলছেন হুদাল্লিন মুতাকিন অন্য আরেক জায়গায় আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন হুদাল্লিনাস कुरान दिए मुस्लिम आलमीन की, की मुस्लिम हम अमुसलिम हम दुनिया हम दिन विषय हम सकल विषय नीतिमाल मोल हलोर कारीम दिगंत भेद कर আমাদেরকে শুধু শিক্ষা এক জায়গায় আল্লাহ রসুল্লাম এই বোর্ডটা কিভাবে উন্মিলিত করেছিলেন এটা কিভাবে আমাদের মধ্যে উজ্জীবিত করেছেন আমাদেরকে কিছু উদাহরণ আপনি দেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা মাদিনায় রসুল্লাহ সাল্লআ আলিয়া যখন গেলেন তখন তিনি দেখলেন যে এই লোকেরা খেজুরের করে অর্থাৎ এক কাঁধির সাথে আরেক কাঁধির সাথে মিশিয়ে দেয় রং হ্যাঁ একটার সাথে একটা মিশ্রিত করে রেণুগুলো আরকি আল্লাহনবী প্রথম চিন্তা করেন এটা কোন কুসংস্কার কিনা তিনি বললেন লাউ লাম তা আলু যুদি না করতে নিয়ে আল্লাহ নবী বললেন লাউ বিষয় না। কিন্তু যদি না করতে সাহাবের স্টপ করে দিলেন ফলন হয়ে গেল কম আল্লাহ নবীর কাছে গিয়ে বলা হলো ফলন তো কম হয়েছে যে তাহলে তোমরা করো ফল বাড়াও ফসল বাড়াও তোমাদের বিজ্ঞানের উন্নতি করো এত সুন্দর কথা আমরা আসলে আমাদের ব্রেক নিতে হবে দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা একটু অপেক্ষা করুন আমরা ছোট ব্রেকের পরে আবার ফিরে আসছি আসসালামু আলাইকুম বরহমাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিছ টিভি বাংলা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 कुरान भो भावे बुझार जन की विषय ज्ञान रखा जरूरी जानते हम देख कुरान इस्लामी आज रात सकाल सार्लादेश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 জাকুম আমার ভাই ও বোনেরা যারা টিভি সেটের সামনে সামনে বসে আছেন এবং আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে আল্লাহ তালা কবুল করুন এবং জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দেন এবং হাসরের ময়দানে মুক্তি পাওয়ার একটা ওসিলা আল্লাহ তালা এর মাধ্যমে আমাদের বানিয়ে দেন জানেন তো এলিমের নিয়ে কথাবার্তা বললে সেখানে বসলে আল্লাহ তালার পক্ষ থেকে স্পেশাল রহমত সেখানে এসে যায় আমরা সে চেষ্টা করি সেখান থেকে এই রহমত হাসিল করার জন্য আমি শাহ অলিউলের কাছে এখন একটু ফিরে যেতে চাই আগের যে আলোচনাটা চলছিল সেটা হলো রসুলি করিম সালামের একটা দারুণ কথা বলেছেন যে তিনি নবী তার কাছ থেকে সব নিতে হবে উনি বলছেন যে খুদু হান্নি মানি ক্যাক আমার কাছ থেকে তোমাদের এ বাদার গুলো গ্রহণ করো সল্লু কামারো তুমনি ও সল্লি আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো কিন্তু দুনিয়ার ব্যাপারে যখন আসলো তিনি ফ্লেক্সিবিলিটি দিলেন ক্রিয়েটিভিটির সুযোগ দিলেন ইমাজিনেশনের সুযোগ দিলেন আমরা দিগন্ত ভেদ করে সামনে যাব করানো তো বলা হয়েছে তোমরা যদি চাওন্ত ভেদ করে যাও যাও সেখানে দেখবে সেখানে আল্লাহর রাজত্ব সেখানে কায়েম অবস্থায় রয়েছে আল্লাহ তাহলে আমাদেরকে দিগন্ত ভেদ করে দিচ্ছেন তোমরা যাও ছড়িয়ে পড়ো ছিটিয়ে পড়ো সাগরের তলদেশে তোমরা যাও নীলা পরিমণ্ডলে জীবন্ত কর আন বাস্তব কর আন আর আমরা রসুল সোল্লাহ আলী ওসাল্লাম এর মাধ্যমেই শিখবো অজানা বিষয়কে কোনো কিছু নতুন সংযোজন করা যাবে না আবার কোনো কিছু বাদ দেওয়া যাবে না কিন্তু দুনিয়ার ব্যাপারে দুনিয়ার এই মডার্ন টেকনোলজির ব্যাপারে তার উপরে নাজিল হওয়া কর আদালিকারি মৃত সূত্র হয়েছে। এখান থেকে আনতে হবে তবে এই ক্ষেত্রে একটি বিষয় আমি প্রসঙ্গত বলতে হয় সুন্নার কথাটা বারবার আসছে আমাদের সামনে আমরাও সুন্নাকে সিলেবাসে রাখবো তবে যেন রাখা উচিত সুন্না চার প্রকার রসুল সাসেমের কথা কাজ সমর্থন আর গুনাবলী চার ভাগে ভাগ করেছেন ফকিগন আমাদেরকে বুঝার জন্য আমল করার জন্য বাস্তবে সহজ এবং বোধগম্ব করার জন্য এক নম্বর রসুল সাসেমের কথা কাজ সমর্থন আর গুনাবলীর কিছু জিনিস রয়েছে আমা সুন্মা জেনারেল সাধারণ সুন্না যেমন তিনি মিস করেছেন যেমন তিনি কথা কাজ সমর্থনার গুণাবলী ছিল কেবল তারই জন্য কেবলমাত্র নির্দিষ্ট কিন্তু যেমন তিনি ইফতার করে নিয়ে সেহরি করে নিয়ে অত সুরুজা রেখেছেন যেমন তিনি বেশি স্ত্রী গ্রহণ করেছেন জীবনে কিছু নির্ধারিত ইবাদত করতে গিয়ে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে নিষেধ থেকে বেঁচে থাকতে গিয়ে আল্লাহর গুলামি করার জন্য আব্দ হিসেবে তিনি যে কাজগুলো করেছেন তা আমাদেরকে যথাযথ করতে হবে পাঠ্যক্রমে গিয়ে স্পষ্ট করার পরে ও আলাম আকাম তাক আলাম এই যে মূল বিষয়টা আসলে কি জ্ঞান এমন এক বিষয় যে জ্ঞান চর্চায় বসলে খাওয়া দাওয়া মানুষ ভুলে যায় এটা বহুল প্রচলিত হ্যাঁ অনেকগুলো চিকিৎসা বিজ্ঞানের কথাবার্তা আছে যেমন ধরেন কোনো জায়গায় ক্ষত হলে খেজুরের পাতা দিয়ে তৈরি করা চাটাই মানে আগুন হ্যাঁ তার ছাই দেওয়া হয়েছে এখন আমাদের জন্য কি মেডিসিন ব্যবহার না করে ওইটাই আমরা করবো নাকি আমাদের রিলেট করে দিয়ে বলছেন হ্যাঁ মুসলিম বুখারি শরীফ হাদিস এখন আমি আমার ভাই খান সাহেবের কাছে যাচ্ছি আপনি আমাদেরকে আরো একটু করেন যে আল্লাহ রসুলের এই যে কথাগুলো আমরা কিভাবে আল্লাহ রসুল তিনি যে জীবনাদর্শ নিয়ে এসেছেন আমরা সকলেই জানি যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসুল সর্বশেষ বলতে মানব জাতি যতদিন থাকবে ততদিন তার এই রেসালতের বিষয়গুলি সকলকে সামগ্রিক এটা অন্তর্ভুক্ত করবে সুতরাং রাসুল সাল্লামের জীবনে যে বিষয়গুলি ছিল কতগুলি সেই পরিবেশে সেই সমাজে ছিল এখন হয়তো সেগুলি নেই আবার কতগুলি সেই পরিবেশে সেই সমাজে ছিল না কিন্তু এমন কতগুলি বিষয় আবার এই পরিবেশে বা আরো পরবর্তীতে পরিবেশে চলে আসবে যেমন আল্লাহ রাবুল্লাহ আলমিন নিজেই বলছেন ওয়াকু মা আল্লাহ अल्लाह परमेटी करते थे तो जीवन आदर्श तरह सुन्ना से आलो के अवश्यबरब कई सिलेबाजेटी अनेक कथा चले दो दिख के ख्याल करब एक हलो जेगुली अबादतर सम्पृक्त विषय সেগুলিকে আমরা সেভাবে সীমাবদ্ধি সেগুলিকে সেভাবে সীমাবদ্ধ রাখবো সেখানে আমাদের সুযোগ মতো যেমন আল্লাহ রাসুল সালা এটা হলো বিষয়ের ক্ষেত্রে আর যেগুলি দুনিয়ার বিষয়ের ক্ষেত্রে বা নতুন নতুন আল্লাহ রসুল সাল্লাম বলছেন মানি মাফি হি ফর যে ব্যক্তি ইসলামের আবাদতের বিষয়গুলির মধ্যে নতুন কোন আবাদতের নাম দিয়ে কিছু সংযোজন বা চালু করবে আবিষ্কার করবে যেটা আসলে ইসলামের মাঝে নেই সেটা প্রত্যাখ্যানযোগ্য কখন আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে গ্রহণযোগ্য নয় তাহলে এই হাদিস আমাদেরকে একটা সীমা দিয়ে দিচ্ছে যে আমরা আমাদের ছেলেদেরকে যখন আবাদত বিষয়ক শিক্ষা দিব সেটা ঠিক আল্লাহ রাসুল সাল আলী দেওয়া নিয়ম অনুযায়ী সেগুলি হতে হবে আর অপর বিষয় যেগুলি আমাদের সামাজিক আমাদের কখনো সাংঘর্ষিক না হয় সেই আলোকে আমরা আমি সংযুক্ত করতে চাচ্ছিলাম যে ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে অর্থাৎ সার্বজনীন আল্লাহ প্রদত্ত শিক্ষাকে যথাযথ প্রতিষ্ঠা করার জোটে পঞ্চম যে বাস্তব বা ফাউন্ডেশন থাকতে হবে তা হলো যে মানুষ যা জানে না তাকে জানার জন্যে উৎসাহী উদ্গ্রীব বা অপেক্ষমান করে তৈরি করতে হবে যে আমি জানি না আরও জানতে হবে জানি না আরও জানতে হবে যে কারণে যে যত বেশি জানবে সে নিজেকে তত কম জ্ঞানী মনে করবে এটা একটি বিষয় আরেকটি বিষয় হলো যে আসলে এই ক্ষেত্রে আমাদের শিক্ষার উদ্দেশ্যটা কি তাক্লিয়ার হওয়া উচিত যে সমাজে শিক্ষার উদ্দেশ্য হলো চাকরি পাওয়া যে সমাজে শিক্ষার উদ্দেশ্য হলো সার্টিফিকেট অর্জন করা যে সমাজে শিক্ষার উদ্দেশ্য হলো নিজের প্রভাব প্রতিপত্তিকে কন্ট্রোল করা অথবা শিক্ষা দানের উদ্দেশ্য হলো পণ্য হিসেবে শিক্ষা বিক্রি করা এই এই যে শিক্ষার অবস্থায় পরিণত হয় তখন তো আর এই কেবল আমি যা জানি না তা জানবো এই আকাঙ্ক্ষা থাকে না যে সুতরাং মানে সার্বজনীন চিরন্তন শিক্ষা মানেই হলো যে শিক্ষায় জ্ঞানের স্পৃহা তৈরি হয় তৃষ্ণা তৈরি হয় নতুন করে জানার আগ্রহ প্রতি অহংকার করতে হবে কোথায় নিয়ে যাচ্ছে ইসলামী শিক্ষা ব্যবস্থা শুরু করে করা এবং শেষ করে জান্নাতে নিয়ে ইসলামী শিক্ষা ব্যবস্থা শুরু করে আমাদেরকে মনুষ্যত্বের পথ দেখিয়ে এবং আমাদেরকে একটা শেষ নাই এই যে এই যে বোট টা সাহবাইকের আমার মধ্যে কেমন ছিল তা বিদের মধ্যে কেমন ছিল তার দুই একটা উদাহরণ আমাদের সামনে উপস্থাপ করতেন ধন্যবাদ সর্বপ্রথম যদি ফেরেস্তাদেরকে দিয়ে শুরু করি কারণ ফেরেস্তা তো নিষ্পাপ রব্বুল তাদেরকে তাদের আদেশ পালনের জন্য দেখছেন এবং আল্লাহ এবং তারা বলছেন ও আল্লাহ তুমি যা শিক্ষা দিয়েছ তাছাড়া কিছুই জানি না সারেন্ডার করেছেন তারপর যদি নবীগণ আলি হিমুসালামের ইতিহাস আমরা দেখি প্রত্যেক নবী রব্বুল আলমিনের কাছে সারেন্ডার করেছেন रबुल आलमी कम शरियात नाजिल कर হেদায়াতের ব্যবস্থা রব্বুল আলমী তার মধ্যে অধিকাংশ ফকিগণের অভিমত অথচ একজন সাধারণ আলেমের কাছে রব্বুল আলমিনে পাঠালেন আর মুসা আলি ইসালাম তার কাছে জ্ঞান শিখতে গিয়ে একেবারে নাকা নিচুবানি খেয়ে গেলেন বললেন ও মুসা এটাই তুমি এবং আমার মধ্যে পার্থক্য তুমি আলাদা হয়ে যাও আমি আলাদা হয়ে গেলাম তবে শিক্ষা শেষ এই তিনটা শিক্ষাই দিলাম তবে তিনটা শিক্ষার মূল তথ্য কি বলে দিচ্ছি একটা একটা করে তিনি খিজর বলে দিলেন আর বললেন এরপরে আর শিক্ষার দরকার নাই তিনটা শিক্ষা নিতে গিয়ে মুসা আলী সালাম কুদার্ত হলেন দীর্ঘ পথ হাঁটলেন ওনার ভাজি করা মাছ সমুদ্রে চলে গেল তারপর তিনি নৌকায় অতিক্রম করলেন তারপরে বিবৎস চেহারা অর্থাৎ একটি জীবন্ত প্রাণকে হত্যা করার বাস্তবতা দেখলেন তারপর আবার অভিজ্ঞতা হীন কাজ করলেন তুলে ধরেছি আমাদের সামনে যে রসুলগন নিজেদেরকে চূড়ান্তা বলেছেন যা রবীন্দ্রের ব্যাপারে তিনি কিছুই বলেন না যা ওহি হয় তাই তিনি বলেন এগুলো তো আসলে ব্যাপক আলোচনার বিষয় আমাদের সে সময়ও নেয় যে আমরা অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে আমরা যে জিনিসগুলো এখানে পেয়েছি জ্ঞান অনন্ত এই জ্ঞানের মধ্যে আমাদের ঢুকে পড়তে হবে এবং এই জ্ঞান নিতে গেলে তুমি আসল জায়গা থেকে জ্ঞান নাও এবং শিক্ষা এবং ছাত্র সম্পর্কে যে সম্পর্ক এটা না যে ক্লাসে পড়াই দিলাম সফর শেষ হয়ে গেল তা না বরং এখানে তাদের মধ্যে কি সম্পর্ক ইন্টারাকশন কত ভালোবাসা রৃদ্ধতা যে নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম আমাদেরকে শিখাই দিয়ে গেছেন অজুদ্সা খাদের ঘটনা আমাদেরকে শিখায় দিচ্ছে এইভাবে কিন্তু আমরা শিখব জানবো আমার কারিকুলামকে ডেভেলপ করব। শিক্ষা ব্যবস্থাকে পুনরায় প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ জাজ আসালামাইকুম আহমতুল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 খান আব্দুল রাজা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি করতেছেন रक्षा दूर गता मुहम्मद बदरुद्दानी पीस टीला ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার দেখুন ইসলামে নারীর মর্যাদা প্রতি সোমবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়